بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة لا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابسن إلا في كتاب مبين وقال سبحانه قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون وقال سبحانه لو كنت أعلم الغيب لستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقومي يؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا فسأله عن شيء فصدقه لم تقبل صلاته أربعين يوما وعن نبيه راية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমাদের আজকের আলোচনা গণক গণক জ্যোতির্বিদ হেলমে গায়বে বিশ্বাসী গণক জ্যোতির্বিদ হেলমে গায়বে বিশ্বাসী एलमे गायबर दावीदार यर्कित आज के आलोचना गणक ज्योतिषी भविष्य वक्ता एलमे गायबार गणक ज्योतिषी भविष्य बक्ता गायबार गुप्त विषय ज्ञान दाबीदार কনক জ্যোতিষী এলমের দাবিদার গুপ্ত বিষয়ের দাবিদার এবং ভবিষ্যৎ বক্তা এই বিষয়টা সম্পর্কে যাদেরকে শরীয়তের পরিভাষায় স্নার পরিভাষায় আল্লাহর দেওয়ার পরিভাষায় যাদেরকে আর্রাফ এবং কাহিন বলা হয় আর্রাফ এবং কাহিন বলা হয় दावीदार जिस शरियत कथा बोले क्या राफ एवं शुरू होम्म मूर्ति पुजा लिप्त हो जाए मूर्ति पूजा लिप्त हो जाए मूर्ति पूजक हो जाए এই উম্মাদবে এই উম্মীর ইসলাম নিয়ে এসেছিলেন যে ইসলাম আল্লাহ প্রদত্ত কোরআন এবং সহি ইসলাম এই ইসলামকে যারা মেনে নিবে ইসলামের আহ্বানে যারা সাড়া দিবে সেই সারা দেওয়া জাতির মধ্যে একটা শ্রেণী একটা বড় অংশ হয়ে যাবে পূজক আছেই ওর জন্য সম্ভাবনা আছে ও মুসলিম হবে যে মূর্তি পূজক আছে ওর জন্য সম্ভাবনা আছে অমুসলিম হয়ে যাবে গাইবাদতকে ও ছেড়ে দিবে বর্জন করবে जक आर जो सम्भवना दिखे अग्रसर एट सम्भवना कारण इसलाम हम सर्वव्यापी सर्व जुगर कल्याण जीवन व्यवस्था एक कल्याण पथे अग्रसर होते प्रवेश कर गर ऐबादत आते हम सब चाहते बड़ अकल्याण गायरुल्लाइब स्थापना गायरुल्लाइबान पृथ्वी सब चाहते बड़ अकल्याण सब चाहते बड़ अकल्याण আপনি আমি অনেক অকল্যাণ দেখতে পাই অফিস আদালতের অকল্যাণ বাজার হাট ঘাটের অকল্লান পারিবারিক জীবনের অকল্লান রাষ্ট্রীয় জীবনের আমি আপনি দেখতে পাই এই অকল্যাণ গুলো গায়রুল্লাহ মধ্যে যে অকল্যাণ রয়েছে তার তুলনায় এগুলো কিছুই নয় একদম কিছুই নয় তো अतल तले अंधकार बेड़ा तर जन्भावना যে তারা হেদায়ত পেয়ে যাবে তারা প্রকৃত ইসলামের দিকে চলে আসবে এক আল্লাহ তারা করবে শুধুমাত্র আমেরিকাতে প্রতি বছর পঞ্চাশ হাজার প্লাস ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের অনুসারী এবং নাস্তিকরা আল্লাহ প্রদত্ত যে ইসলাম আছে কোরআন এবং সুন্নার মধ্যে কোরআন এবং হাদিসে যে ইসলাম আছে সেই ইসলামের দিকে প্রতি বছর পঞ্চাশ হাজারের বেশি মানুষ শুধুমাত্র আমেরিকাতে ইসলাম কবল করছে এর বাইরে তো অন্য দেশগুলো আছে কেনাডাতে আছে কেনাডাতে এরকম হু করে হচ্ছে সে বলছে যে ওরা এখন হতভম্ব হয়ে পড়েছে জাপানিজরা হত বিহবল হয়ে পড়েছে অস্থির হয়ে পড়েছে যে শান্তি কোথায় কল্যাণ কোথায় আর ও করে তারা ইসলামের দিকে চলে আসছে নারী পুরুষ হু করে ইসলামের এই চিত্র আমরা দেখতে পাচ্ছি না আসলে না দেখা যায় না জাপানিজদের অবস্থা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বেশি আত্মহত্যার প্রবণতা হচ্ছে জাপানিজদের মধ্যে জাপানিজদের মধ্যে অথচ সবচাইতে সম্পদ রাষ্ট্র হচ্ছে ওটা পৃথিবীর সর্বোচ্চ টেকনোলজি হচ্ছে ওদের পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ হচ্ছে ওদের কাছে অথচ ওরা ওদের জীবন থেকে এত এত এতটাই জীবন থেকে হতাশ হয়ে পড়েছে সবচাইতে বেশি ওদের আমাদের দেশে আমরা জেনে থাকি যে দরিদ্র মানুষরা আত্মহত্যা করে মা তার দুইটি তিনটি সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ছাপ দিয়ে আত্মহত্যা করেছে কেন পেটের দায়ে বাবা আত্মহত্যা করছে এই হচ্ছে সেই হচ্ছে মঙ্গা পীড়িত এলাকাগুলোতে দেখা যায় জাপানিজরা যখন আত্মহত্যা করে তখন তাদের পকেটে দেখা যায় যে লক্ষ লক্ষ ডলার এখানে এখানে এবং এটা তাদের জন্য একটা গৌরবের বিষয় একসাথে এরকম বসে বৈঠক করছে হঠাৎ করে দাঁড়িয়ে ব্যাস ওদের সবচেয়ে সুন্দর আত্মহত্যা হচ্ছে বড় একটা চাকু থাকবে এখানটায় ঢুকাবে পেটে ঢুকে নিজের হাত দিয়ে এইভাবে টেনে নিবে ঢুকাবে দারিদ্রতার কারণে হয় সামাজিক অশান্তির কারণে হয় তাহলে এইগুলো সব ওদের কাছে আছে জাপান সামাজিক স্থিতিশীলতার একটা দেশ সামাজিক ভাবে অন্যায় অত্যাচার অবিচার আপনারা দেখবেন না আমার এক বন্ধু আছে এখানে ওইখানে থেকে এসছে জাপানের নাগরিক জাপানিজরা অন্যায় করে না অনেকগুলো দিক তার থেকে শুনলাম আল্লাহ আলম বাড়তি কম দি কি আছে সেটা সেই ভালো যায় যা বলছে তাই বললাম আত্মহত্যা করে ফেলছে আর এই যে একটা অবস্থা এর মধ্য থেকে অস্থির হয়ে পড়ে তারা হু করে ইসলামের দিকে আসতেছে পারিবারিক অবকাঠামো নেই স্ত্রী সন্তানদের সাথে কারো সাথে কোনো ইয়ে নেই হ্যাঁ মা বাবা বললে কালকে চেনেও না যে আমার মা কে আমার বাপকে বাপকে তো চেনে না প্রশ্নই আসে না বাপকে চেনে না ইউরোপ আমেরিকা জাপানটা বাপকে চেনে না মাকে চেনে বাপ তো অনেক মায়ের নাম দিচ্ছে কারণ এগুলো সব বৈধতা দেওয়া হয়েছে কিছুদিন পর আর বাপকে চেনা যাবে না শুধু মায়ের উপরে চিনবে মাই বলে দিবি ওইটা তোর বাপ ওইটা তোর বাপ মা যদি বলে একশোটা তোর বাপ তো বালা আমাদের উপরেও চলে এসছে এই যে পাসপোর্টের ফরম আমার কাছে মায়ের নাম কি মায়ের নাম লিখতে হবে ইসলামের দিকে আসছে আর এক্ষেত্রে কিছু সংখ্যক সত্যিকার অর্থে ইসলাম পন্থীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে পরশুদিন বৈঠক হলো যে এক বোনও ছিল। হিজাব করে এসে বসেছিলেন এই বোন জাপানিজ ভাষায় মানুষকে আল্লাহ লিফলেট তৈরি করে রাস্তায় দাঁড়িয়ে যায় নির্ভয়ে বাঙালি নির্ভয়ে একটা একটা করে লিফলেট ধরে দিচ্ছে যে কেন তোমরা তারা বললো ওই যে ষাট হাজারের উপরে মাগুদ তাদের হাজারের উপরে যেটাকেই কিছু করতে দেখে যেটাকেই কিছু বোঝে সেটাই হচ্ছে তার মা বোধ তার এবার চাকুর ছুরির এবারত করে কারণ মানুষকে মারতে পারে সবকিছু করতে পারে তো বিষয়টা এমন যে হতে পারে গাইরুল্লাহ পূজারীরা গাইরুল্লাহ রবাদত যারা করে তারা আল্লাহ দিনের দিকে আল্লাহ তাহাই এর দিকে অগ্রসর হবে प्रवेश अवश्य करसूलमीर मिथ्या रसुल मिथ्या मिथ्या मिथ्या नेता मिथ्या কিন্তু আমাদের নাবি সাল্লাহ কখনই মিথ্যে কথা মিথ্যে বলেননি তার সত্যের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে জ্ঞানটি ছিল তো তিনি বলেছেন যে অবশ্যই করবে আসলেও করবে অবশ্যই করবে বন্ধ হয়েছে অবশ্যই মূর্তি পূজা করবে মূর্তি পূজক হয়ে যাবে এই মুসলিমরা কয়েকটা বিষয়ের মাধ্যমে কয়েকটা বিষয়ের মাধ্যমে অতীতের জাতিগুলো যে বিষয়গুলোর মাধ্যমে মূর্তি পুজক হয়েছিল মক্কার যুগের মানুষ এবং মক্কার পূর্ববর্তী যুগের মানুষ নোয়াল সালাতের কবের লোক মুসা কবের লোক ইসা সালামের কবল লোক ইব্রাহিম আলাই সালামের কবলের লোক মোহাম্মদ সাল্লা কবির লোক परामर्शन मूर्ति पूजक हो जाए बोर्ड मीटिंग संसदेशन मध्यमे সুরা কমিটির মাধ্যমে নিজের একটা পরামর্শ করবে এই পরামর্শের মাধ্যমে তারা হয়ে যাবে এই উন্মাদ মূর্তি পূজক হয়ে যাবে তাদের কৃষ্টি কালচার তাদের ধর্মীয় অনুশাসন তাদের ধর্মীয় আনুগত্য ধর্মীয় বিষয় বিষয় আশ্রয় তাদের বিভিন্ন অবস্থান অনুসরণের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে এই উম্মি পূজক হয়ে যাবে মূর্তি পূজক হয়ে যাবে এই উম্ম জাদুবিদ্যা শিক্ষার মাধ্যমে জাদু করার মাধ্যমে জাদু করানোর মাধ্যমে জাদু শিক্ষার মাধ্যমে জাদু করার মাধ্যমে জাদু করাবার মাধ্যমে জাদু শিখার মাধ্যমে মূর্তি পূজা করবে এই উন্মত কারণ অতীতের উন্মত জাতি অতীতের উন্মত জাদু শিক্ষার মাধ্যমে মূর্তি পূজক হয়ে গিয়েছিল গাহরুল্লাহ আবাদতের মধ্যে দাবিত হয়েছিল জাদু করার মাধ্যমে এই উন্মত মূর্তি পুজোক হবে অতীতের উন্নত জাদু করার মাধ্যমে মূর্তি পূজক হয়েছিল জাদু করাবার মাধ্যমে এই উন্মত মূর্তি পূজক হয়ে যাবে অতীতের উন্নত জাদু করাবার মাধ্যমে মূর্তি পূজক হয়েছিল তারাও করেছিল এই ছিল তিনটি বিষয় সিরিজ আলোচনা মনে থাকবে তো কোথেকে মনে থাকে কোথেকে মনে থাকে এই সিরিজটাকে মনে রেখেন বলতে না পারলে মনে রেখেন আল্লাহর কথা হচ্ছে যে কোন জাদুই গাইরুল্লাহাদ ছাড়া কার্যকর হয় না কোনো জাদুই কার্যকর হয় না গাইরুল্লাহাদ ছাড়া আসন কে ধরে চেষ্টা করবে এবাদত করবে অথবা ওর নামে মান্যত করবে অথবা ওর নামে কোরবানি করবে অথবা ওর নামে শপথ করবে অথবা ওর কাছে বসে ধ্যান করবে করতেই হবে आजक आलोचना मूर्ति पूजक हो जाए गणव ज्योतिष भविष्य बक्ता गुप्त विषय वक्तव्य दान करी उम्मा मूर्ति पूजो हो जाए अथच एर दैनिक पत्रिका गो खुले देखें ইসলামের কোন কথা নেই কিন্তু ওদের একটা ছাগলের মতো রাশি তাহলে আপনি খালি মহল্লার ভিতরে গুন্ডামি করে বেড়াবেন আপনি কন্যা রাশি তাহলে মেয়েরা আপনার পিছনে লাইন ধরে থাকবে আপনি মকর রাশি আপনি কর্কর রাশি আপনার এই হবে ওই হবে সেই হবে আসুন ওপরেও সেন না জায়গা দেন না আপনি এটার আপনি ওটার সেটার আপনার এটা হবে ওটা হবে সেটা হবে কথা নয় এটা প্রতিদিন কার আর বিশেষ করে যদি ডিসেম্বর মাসের শেষের সময় হয় আর চৈত্র মাসের শেষের সময় হয় তখন দালাদা আলাদা ভলিউম বেরো হবে মোটা মোটা ভালো বলি দৈনিক যদি ছাগল হয় আপনার এর মাধ্যম দিয়ে এই উম্মাদ মূর্তি পূজা করবে পরিপূর্ণ ভাবে মূর্তি পূজার মধ্যে প্রবেশ করবে এই যদিও कार्यक्रम जा भाषा आर्राफ एन बनाफे अवस्थान মানে হচ্ছে পরিচয় লাভ করা আর শব্দের অর্থ হচ্ছে যিনি পরিচয় লাভ করেছেন আরেক বি আল্লাহ এই জন্য আল্লাহর পরিচয় দেয় আল্লাহ হচ্ছে লুলা বঙ্গু আল্লাহ হচ্ছে অন্ধ আরেফ বিল্লা হওয়ার কারণে পরিচয়গুলো দেয় তো এই আর হচ্ছে चय लाभ करतीत बरतमान भविष्य गए तुम्हारे अंतर कलो हो गए सदा करते तुम्हारे अंतरे व्याधि कहनी हमीत कथा बोलो अतीमी বর্তমানের কথা বলবে যে বর্তমানে তুমি এই এই করছো ভবিষ্যতের কথা বলবে ভবিষ্যতে পত্রপত্রিকা দেখছেন না কিচ্ছু দরকার নাই আপনার চোখের দিকে একবার তাকিয়ে বলে দিবেন অতীত বর্তমান ভবিষ্যতের কথা হ্যাঁ কমাবে না অতীত বর্তমান ভবিষ্যতের কথা শুধুমাত্র চোখ দেখেই বলে দিবে মুখের আওয়াজ শুনে বর্তমান পাগলের কথা হচ্ছে আপনার কোন দুনিয়া বসবাস করে আপনারা তো এখন চিল্লাই যান না তিন চিল্লায় যান না যে তিন চিল্লায় যায় গাঠির ভিতরে এমন সব দুনিয়ার কিছু দেখিনা শুনি না আপনার এই হাতের নখ দেখেই বলে দিবে আপনার এই হচ্ছে আপনার কাপড় শুনে বলে দিবে শুনে বলে দিবে যে আপনি এই ছিলেন আপনার ঠিকানা শুনে বলে দিবে যে আপনার এই এই ছিল এই হবে চার চার ওইগুলোর মাধ্যমে আপনার সব চিনে সব জানে সব চিনে সব জানে আর কাহেন হচ্ছে কনকনে গুনে কাহিনী বর্ণনা করে গুনে গুনে কাহিনী বর্ণনা করে ও কি গুনবে আপনার হাতের এই কড়াগুলো ও রাতের বেলা আকাশের দিকে তাকাবে তাকিয়ে তারকা গুলো দেখবে দেখে বলবে ওই ডান দিকের ওই তারকাটা হচ্ছে মোরকটের সাথে ও সম্পৃক্ত ওইটার সাথে সিংহের সাথে ওইটার সাথে বুধের সাথে ওইটার সাথে বৃহস্পতির সাথে बूथ तार देखे देखे जो आदेश मान एफर सामजुमी ज्ञान अर्जन करलो शिखल चूरी बाटपाड़ी बर्तमान तुम अवस्था चाकर तुम्हारे तलिक भविष्य तुम्हारे राशिर मध्य बड़ बड़ तीन टाइम भाड़ा এই ফাড়া তিনটাকে জোড়া না লাগাতে পারো তাহলে তোমার সামনের দিকে খবর আছে আল্লাহ ফেরে রেখেছেন ও যারা জোড়া লাগাবে আল্লাহ ভবিষ্যতে এখন এই ব্লিশ জোড়া লাগিয়ে দেবে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে একটু মাটির মাধ্যমে বুজুর্গের পেশাবের মাধ্যমে অথবা খাজা সুতার মাধ্যমে আজমিরের যে সুতা আছে অথবা একটা মোমবাতির মাধ্যমে অথবা দু চারটা বাক্য বিনিময়ের মাধ্যমে অথবা একটা ধাতু ভাঙকির মাধ্যমে আপনার ফাড়াকে এখন ও জোড়া লাগিয়ে দিল এই জোড়া নিয়ে এসে সব চালিয়ে যাচ্ছেন ও জোড়া লাগিয়ে দিল ফাড়া রেখেছেন কে আল্লাহ আর ও এইখানে বসে বসে এই টিয়া পাখি দিয়ে গোনালো অথবা হাতের এই রেখা দিয়ে গোনালো অথবা ও ধ্যানে বসে কিছু গণলো अथवा आकाशन दिखे तक गोवा गुणलो अथवा सबको जेने भविष्य बड़ बड़ा फाड़ा फाड़ा गोदी निष्कृति पेते चान खजा बाता के ग्रहण कर आंगी गुल अथवा एक बाला के ग्रहण करें थबा मजारे गई मोमबाती के दीबारे दीबेंथबा भोग दीबें मोड़े तीन रास्त मोड़े आल्ला बक्तब दे बर्तमान बक्तब्य दे भविष्य बक्तब्य देतीत बर्तमान भविष्य মুসলমানদের খেদমত করতে এসেছেন অমুক চক্রবর্তী অনুষ্ঠনকার মনুষ্ঠনকার যা আছে সব নিয়ে চলে তো চুরি হয়ে গিয়েছে খুঁজে পাচ্ছেন না ওর কাছে এই সম্পদ আছে যে তোমার সব জানতো সে এইটা কাজটা করেছে এখন এটা নিয়ে কোন দিকে গেছে বলবে এইটা নিয়ে উত্তর দিয়ে বের হয় দক্ষিণ দিকে এসে তারপরে পূর্ব কোন টান দিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব একই তো কথা আর যাবে কোথায় পশ্চিম দিকে হচ্ছে রাস্তা কাটা যাবে খুবই উত্তর দক্ষিণ পূর্ব দিকে টান এখন কি করতে হবে এখন বাটি চালান দিতে হবে বাটি যেতে যেতে যেতে যেতে পর্যন্ত যাবে সেইখানে সম্পদ আছে গিয়ে দেখা যায় যে টয়লেট বাথরুমের ওই যে সেফটি ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব পড়ে আছে এখন ওইগুলোকে হাতাও ঘুরা তবে বলবে যেটাকে জিন নিয়ে চলে গেছে বাটি চালান দেওয়ার ঘটনা খাটি সারা জীবন শুনেই গেলাম আজকে পর্যন্ত দেখতে পেলাম না खाली सुनल एलि चालान देखने दौड़ा चटी पो चटी चालान दिखा चट्टी चोर के खाली पिटाते चाल पड़ार कहनी चोर धरवे एकदम मिथ्याट एक कहनी मिथ्याट मिथ्याट कहनी এই এগারো নম্বর একটা মাদ্রাসা আছে আমি তখন এখানকার গরু পাওয়া যায় বড় আকারের গরু পাওয়া যায় সেই সময় চার টাকা চুরি তো এটা চুরি হওয়ার পরে কি করবে কি করবে চাল পড়ানো চাল পড়ানোর পরে সবাইকে খেতে দিল আমরা সবাই খেলাম কিছুই হলো না একটা ছেলে ওর পেটে কিড়ি ছিল ডাক্তার ওকে আছে আর ছোট ছেলে বড় না টলা শুকিয়ে থাকে ও চাল চিপাতে পারে না সবাইকে এখনই যদি এখান থেকে বাসা থেকে চাল এনে দি সবাই চিপাতে পারবেন খুব আরামে চিপাতে পারবেন না তার মধ্যে যদি আবার মনস্তাত্ত্বিক কোনো বিষয় থাকে তখন তা আরো বেশি কারেন্টের বিলের টাকা না হলে বাপের পকেট থেকে চুপে চুপে নাহলে মায়ের আচল থেকে এমনি সামনে এই একটা মনস্তাত্ত্বিক কারণ তারপরে মন করেন যে কর্মজীবীরাও যদি বসে যারা দোকানে চাকরি করে ওই দোকানের থেকে চুরি করতেছে যারা অফিস আদালতের চাকরি করে ও একটা মুাত্ত্বিক বিষয় থাকে চাল পড়া দিলে তো আমি কি করছি না করছি ও আর চিবাতে পারে না কারো কারো দাঁত এখানে চিবাতে পারে না এই চিবাতে যে না পারবে সে হচ্ছে চোর আমাদের সামনে একটা ছেলে মিজান নাম কুমিল্লায় বাড়ি এই বাচ্চা ছেলেটা ও চিবাতে পারতেছে না ও আল্লাহ ধরেছে এমন মার দেওয়া হলো এমন মার দেওয়া হলো ওকে যখন পিটান দিয়েছে দুচার ঘা দিয়েছে তখন স্বীকার করেছে যে এই যাবৎ আমি এত টাকা চুরি করেছে অথচ ওই বাচ্চাটা আমার চোখের সামনে বাচ্চাটার উপরে এই গেল আমরা তখন বিশ্বাস করতাম এরকম হুজুর বলেছে হুজুর করেছে চাল পড়া দিতে সাত নম্বরে অন্ধ গোলের একজন লোক হুজুর ছিল অন্ধকির অন্ধ হুজুর চাল পড়া গুপ্ত বিষয়ে সংবাদ দিচ্ছে আবার বারো নম্বরে এক হুজুর আছে ওনার ওখানে আপনার কোনো কিছু চুরি হয়েছে বিশ্বায় উনি ওনার কাছে যাবেন যাওয়ার পরে উনি সরিষা পড়া আর কি যেন দিবে লেবু পড়া সরিষা পড়া কি যেন দিবে ওইগুলো আইনা চুলার উপরে জ্বালাবেন জ্বালানোর সাথে সাথে চোরের শরীরে জ্বালা শুরু হবে ওর শরীরে যাবে আপনার দিয়ে যাবে আজকে যত জন গেছে কেউ ওই চোর খুঁজে পায়নি এই গুপ্ত বিষয়ে সংবাদ দিবে তিন নম্বর বিষয় হচ্ছে সম্পর্কে বলবে তাকদির সম্পর্কে বলবে ভবিষ্যতের ভালো মন্দের বিষয় বলবে আল্লাহ আল্লা সুবাহ তার কাছেই রয়েছে অদৃশ্যের সব চাবিকাঠি অতীতের বর্তমানের ভবিষ্যতের গুপ্ত বিষয়গুলো কল্যাণ ও এই সব কিছুর জ্ঞানের একমাত্র চাবিকাঠি হচ্ছে আল্লাহ সুবাহ তিনি জানেন কয়টা সন্তান আপনার হবে आगामी भारत कतदिन बेचे पाए खूब भारत कतटुक पदोन्नति कतटुकू अवनति होर मुर्शिद ना क्या अब्दाल না না তিনিই খুব ভালো করে জানেন সাগরের অত দলে যেখানে বিজ্ঞান পৌঁছাতে পারেনি তার নিচে কি আছে তিনি খুব ভালো করে জানেন खूब बारो करते जमीन जाके सबकि बेबे आल्लाज के खनिटनी देखी सब अल्लाहर हुकुम आल्ला के যে তুমি এগুলোকে বের করে দাও সব কিছু উদ্গত করে দিচ্ছে গ্যাসের খনি পেট্রোলের এখান থেকে বিজ্ঞান ও জমিনের নিশে নিচের জিনিসগুলোকে গবেষণা করে মেশিনের মাধ্যমে এটা সেটার মাধ্যমে খুঁজে খুঁজে বের করে আনে কিন্তু হুজুর জমিনের উপরে বসে जमीन रतर तले सागर ओतर तले जमीन एक पता हुकुम छाड़ा ना कि তার হুকুম না তার জ্ঞান ছাড়া যে কথা বলে তার হুকুম ছাড়া একটা পাতা সে আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে জ্ঞান রয়েছে বুঝতে পেরেছেন জ্ঞান আর হুকুম কি জিনিস আল্লাহর জ্ঞান থাকলে হুকুমা আপনার যুক্তি আর আল্লাহ বলেছেন কোনটা চলবে আল্লাহটা শুনবে আপনার যুক্তিকে নিচে রাখেন পায়ের নিচে রাখেন কথা একটা পাতাও পড়ে না আল্লাহ জ্ঞান ছাড়া যেটাই পড়ছে পৃথিবীতে যেটাই ঘটছে যে গাছই মরছে যে গাছই নতুন পাতা গজাচ্ছে আবার পড়ছে হ্যাঁ জ্ঞান হচ্ছে কোন বিষয় সম্পর্কে পরিপূর্ণ খোঁজ খবর রাখা জানা আর হুকম হচ্ছে কোন বিষয় সম্পর্কে আদেশ করা এটা আলাদা জিনিস না सबकिंगाचड़ा कौन उदगत होल्ला ज्ञान रही আল্লাহ জমিনের অন্ধকারের মধ্যে একটা হাব্বা একটা দাঁড়াও লুকিয়ে থাকতে পারে না আল্লাহর জ্ঞানের বাইরে ফোটা একটা এক ফোটা পানি এইটা ওইটা সেইটা কোনটাই আল্লাহ জ্ঞানের বাইরে সবকিছুকে আল্লাহ নির্ধারিত একটা ডায়রির মধ্যে তিনি লিখে রেখেছেন আর সেই ডায়রি লেখার পরে ডায়রি ভালো মন্দির ডায়রি বিষয়বস্তুর ডায়রি পৃথিবীর সৃষ্টির ডায়রি এবং পৃথিবীর ধ্বংসের ডায়রি মানুষের রিজিকের ডায়রি মানুষের দৌলত সৌরতের ডায়রি মানুষের প্রাপ্যতার ডায়রি লিখে আকাশ সমূহ এবং জমিনের অদৃশ্য গুপ্ত যে বিষয়গুলো রয়েছে এর একমাত্র মালিক একমাত্র জ্ঞানী হচ্ছেন আল্লাহ উঠানো হবে ও জানেও না কোন পীর জানে কখনো তুলবে পীর জানে মরবে কখন পীর সব জানে কিন্তু নিজের মরণের খবরটাও ও মানুষের জানে ও নিজেরটার খবর আল্লাহ এই বক্তব্য দিচ্ছেন কোন কিছু দিয়ে গুনে গুনে কোনো কিছু দ্বারা বলে বলে কোনো কিছু দেখার মাধ্যমে চেহারা গুনার মাধ্যমে এটার কোনদিন মানুষ অদৃশ্যের কোন বিষয় জানবে না তাহলে এগুলো কি মিলে যে যায় মিলে যে যায় এগুলো কি আমাদের ভাই আছে ইটালি প্রবাসী ইটালির সিটিজেন আব্দুল কাবির ভাই আপনারা অনেকে চিনেন মনে হয় পাঠাই কুমিল্লায় গেছি বেড়াতে চাঁদপুরে যাওয়ার পর রাস্তার মধ্যে এক পাগল ও আমার দেখে বলতেছে তোর এইবার ভিসা হবে না তোর এইবার ভিসা হবে না বলছে পাগল পাগলের কাছে যাইও নাই কিছুই না পাগল আমার চিনও না আমিও চিনি না একটা পাগল একটু হইল ময়লা পর্যা বলো যে আমি তো ভয়ে অস্থির এটা ওইটা সেটা ওরে আমি তোরা খাওয়া দিলাম এই করলাম যে যদি হয় ও খায় তারপরে কয়েছে ওগুলো ওরে খাওয়াইলাম ঠিক এটা দিলাম ধরে সন্তুষ্ট মন্তুষ্ট করলে যদি কিছু হয় পরে কইতে যে তুই যত যাই করিব না হইবই না বলছে যে এরপরে আমি ঢাকায় আসলাম আসার পরে সব খুঁজকাল মন্ত্রণালয় সবকিছু দেখলাম যে না হলো না না যে লাগলো লাগলো এমন আমি ওই খুঁজে বেড়াই যে কি দিয়া কি পাই কি দিয়া কি পাই কি করি পরে আর পাইলাম না এই ফাড়া জোড়া লাগলো না ল্যাংটা জোড়াইতে পারলো না ফাড়া জোড়ানোর মালিক কিন্তু ল্যাংটা ময়লা ময়লা বাবা ল্যাংটা বাবা গাজা বাবা খাজা বাবা ওরাই কিন্তু ফাড়াক জোড়া লাগায় ওরাই ফাড়া জোড়া লাগায় যত বড় ল্যাংটা তত বড় ফাড়া জোড়া নেই কারণের ভিতরে ফাড়াক সবাই রাখছে তো বলছে যে এই অবস্থা যে চাইতে পারবি না পারলামিনা আমার মনের ভিতরে একটা দুর্বলতা চলে আসলো বিষয়টা কি আসলে হইলোটা কি ঘটনা কি ও বইয়াদ তোর সংসার পারবি এরপরে আবার ট্রাই করলাম ট্রাই করতে করতে আবার হঠাৎ একদিন গুলিস্তানের মোড়ে আরেকজন বিদেশ যাবি না যা আরামের সাথে চলে যা জন এই কথা ভিতরে খুব খুশি লাগলো এই সেই হ্যাঁ ওরে কিছু বকশিস টকশিস দিলাম দেওয়ার পরে এরপরে কাগজপত্র বাস অল্প সময়ের মধ্যে হয়ে গেল এক দেড় মাসের ভিতরে আমি চলে গেলাম পাওয়ার পরে আমার ভিতরে এখনো এই সংশয় আছে যে আসলে বিষয়টা কি এখনো সংশয় আছে ও হবে না বললো এটা কি কে কি বিশ্লেষণ দিতে পারবেন কি বিশ্লেষণ দিতে পারবেন বলেন কার কাছে কি বিশ্লেষণ আছে বুজুর্গ ইমান আমলের মেহনত এই তো এই চেহারা দেখে তো বুঝা হল পাগল আর নতুন লাইনটাও বেশি ওর কি ঋণ মারবে হজরত আল্লাহ ল্যাংটা ময়লা পরে করবে না হাদিস পড়বেন প্রত্যেকটা আদম সন্তানের সাথেই জিন আছে প্রত্যেকটা আদম সন্তানের সাথে জিন আছে এবং সেই জিনটা হচ্ছে শয়তান জিন জিনিসের অনুসারী ইবলিসের বংশগত এই বনী আদমের ভালো কাজের কারণে কখনো কখনো এই মুসলিম হয়ে যায় আর কখনো কখনো বনি আদমের কারণে টেনে নিয়ে চলে যায় ওই বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে মানুষের কাছে চলে এসে বলবে যে দেবার দেহানাইলে তোর কিন্তু সমস্যা দে এটা দেবর আগুন চালা যা কাছে গিয়ে মুরিদ হই হই হলে তোর খবর আছে আল্লাহ সে কালেমা পড়ে সাড়া দিয়ে সে মুসলিম হয়ে গেছে সে এখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করে কথা ওর সাথে যেটা আছে ওইটাই বিভিন্ন আকৃতি নিয়ে সামনের দিকে এসে বলে দেয় চোখ মোজা নাই কাগজপত্র উল্টায় উল্টায় উল্টায় দেখে যে ওর এইবার হচ্ছে না কারণ করেছে এটা হচ্ছে বাস্তবতা যেটা করেছে এটা হচ্ছে বাস্তবতা এখানে মন্ত্রণালয় ওইখানে মন্ত্রণালয় ওই এসেছে পুলিশ ভেরিফিকেশন করেছে সেই করেছে সবকিছুরাগজে তোর আর হচ্ছে না এই তো বিষয় এটা হচ্ছে আর্রফ কাহেন বুঝতে পেরেছি এই আর্রফ এবং কাহেনদের মাধ্যমে এই উম্মা মূর্তি পূজক হয়ে যাবে যদি ওর থাকবে হস থাকবে কোরবানি থাকবে থাকবে ওর থাকবে মানুষের উপকার করন থাকবে এ তিনদের লালন পালন করা থাকবে ও মসজিদ তৈরি করবে ও মাদ্রাসা তৈরি করবে কিন্তু ও মূর্তি পূজক হয়ে যাবে যদি এদের সাথে সম্পর্ককে গড়ে তোলে এদের কাছে যায় এদের কথাকে বিশ্বাস করে মূর্তি পূজক হয়ে যাবে ইসলাম ওর জন কোন কল্যাণে আসবেন আল্লাহ রসুল যে ব্যক্তি কোনো অদৃশ্যের বিষয়ের দাবিদারদের কাছে গেল যে ব্যক্তি অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলে এমন কারো কাছে গেল যে ব্যক্তি কোনো গরকের কাছে গেল যে ব্যক্তি গেল যে ব্যক্তি আসলো কোনো গণকের কাছে কাছে আসলো এবং তাকে কিছু জিজ্ঞেস করলো গেল জিজ্ঞেস করলো গেল জিজ্ঞেস করলো এবং তাকে সত্য বলে মেনে নিল তাকে মানলো যে হ্যাঁ এটা হতে পারে মেনে নিল আসলো জিজ্ঞেস করলো মানলো আসলো জিজ্ঞেস করলো মানলো এই যে গেল এটা পীর সাহেব হতে পারে এটা হুজুর সাহেব হতে পারে এটা ইমাম সাহেব হতে পারে এটা মুফতি সাহেব হতে পারে এটা যে হোক না কেন তার কাছে গেল এমন কি নবির হতে পারে কি জিন হতে পারে কি মালাইকার হতে পারে পৃথিবীতে মালাইকার পূজা করে না মানুষ ক্রেস্তার পূজা করে না ক্রেস্তার পূজা করে পড়েছেন কোরআন থেকে পড়েছেন ফেরেস্তার পূজা করে জিনের পূজা করে নবীন করে মাটির পূজা করে কাছের পূজা করে যে ব্যক্তি জিজ্ঞেস করলো এবং চল্লিশ দিন পর্যন্ত সালাত কবুল হবে না তার মানে এটা নামাজি মুসলমানরা এই কাজ করবে নামাজি মুসলমানরা নামাজিরা কাজ করবে আল্লাহামের কথা নামাজিরা যাবে নামাজিরা জিজ্ঞেস করবে নামাজিরা কোথায় যাবে নামাজিরা ওই খাজার কাছে যাবে না ওই ল্যাংটা ভবিষ্যতে না আয়না পড়ানরাও যায় আয়না পড়ান্তে হুজুর রাও যায় হাতের উপর একটা কাগজ রাখে কাগজ রেখে আপনার সবকিছু বলে কামরা নিচর জিন হুজুর আছে তার সবকিছু বলছে এই বারো নম্বরে হুজুর আছে আংকি দেখে দেখে সব বলে আংটি হুজুরের নাম শুনছেন ভবিষ্যৎ সব করে দিচ্ছে সব খরচ খরচাও দেয় আর ও মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে আল্লাহ বলছেন যে কেউ জানে না আল্লাহ ছাড়া নামাজিরা যাবে নামাজিদের কাছে আর তো যাবে ওদিকে শেষ করে দিয়ে আসবে তার ইমান তার সালাদ কবন হবে না তার সালাদ কোনদিন কবন হবে না চল্লিশ দিন পর্যন্ত তার সালাদ কবন হবে না পরে আদিস আল্লাহ রুসালাম বলছেন মানা তার কাহিনান যে ব্যক্তি কাহিনের কাছে যাবে গণকের কাছে যাবে আগেরটা হচ্ছে আর রাত দেখেই বলছে আর গনক হচ্ছে আপনাকে ধরবে গুনবে রাতের বেলায় আপনি গিয়ে আজকে নালিশ করে আসবেন বলবে যে পরশু সকাল সকালবেলা আসবা আমি শনিবার রাতের বেলায় ভারে বসবো তারপর দিন তোমাকে জানাব মঙ্গলবার রাতে ভারে বসবো তারপর দিন জানাব। বৃহস্পতিবার হচ্ছে পবিত্র রাত এই পবিত্র রাতে আমি ভারে বসে সব কিছুকে জেনে রাখবো কালকে তোমাকে জানাবো এ হচ্ছে গণক গুনে গুনে বলবে মানাতা কাহিন যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে ওর ব্যাপারে একটা কথা আছে কোন মেয়ে যদি বিয়ে শী না হয় বয়স হয়ে যাচ্ছে ছাব্বিশ হয়ে গেছে বিয়ে হচ্ছে না ওর পিছনে পিছনে কলা রুটি হাবিজাবি নিয়ে করতে থাকবে যদি খালি কোন রকম আগে এইখানে পায়খানা মায়খানা করে ট্রেন এই জাহেদার আলী রোডে এই সেন্টারটা আছে যে এই ময়ূরী কমিউনিটি সেন্টারটা আপ্যায়নের পাশে এই রোডে থাকতো এই রোডে থাকতো খেতে পারতো না আমি ছোটবেলায় তখন ওইখানে হাঁটত এইখানে খালি হাঁটত ও কিচ্ছু ছিল না দেখলাম ও খালি পায়খানা করতো পেশা করতো শরীরের মতো ময়লা ময়জা চল সব লাগানো থাকতো কিছুদিন পরে দেখি যে বা ওকে নিয়ে তো বিশাল কিছু চলছে ওকে নিয়ে মানুষ পিছনে পিছনে হাঁটতেছে এই করে সেই করে ম কুদ্দ যারা আছে ওরা আবার দেখে ওর কাছে গিয়ে দেখবেন প্রতিদিন ওর সামনে এই কালকে রাত্রে ওর সাথে ওরা দেখলাম আমরা আসাদ গেট থেকে হেঁটে হেঁটে আসতেছে কালকে রাত্রে হ্যাঁ আসাদ গাড়ি থেকে হেঁটে হেঁটে আসতেছে না যে বাড়িটা যে করেছে মানুষ তাই বিশ্বাস করে নিচ্ছে তাই যদি বিশ্বাস করে নেয় ফেরা আলাম্মদালাম তাহলে সেই ব্যক্তি মহিলা আশ্রমের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার সাথে সে কুফুরি করবে ইসলাম থেকে ছেলো বিমায় কল যা যা শুনলো বিশ্বাস করে ফেললো ও কোরআন কে অস্বীকার করলো ও রসুল কে অস্বীকার করলো ও হাদিস কে অস্বীকার করলো মহস আশ্রমের উপরে যা অবতীর্ণ করা হয়েছে প্রত্যেকটা বিষয়কে সে खी उड़े भाग्य भलो मंद गणना चाचाई कर भार मंद जाए गणक निजे और गणक जारखी उड़िए भाग्य गणनाथ जदू करे व्यक्ति विश्वास करोम सलामर पर होता है कुरान अस्वीकार कर যে গণকের কাছে যায় আর যে গণক গণে যে ভবিষ্যৎ বক্তার কাছে যে জাদু করে অথবা যে জাদু করায় যার জন্য যার জন্য করা হয় সে মূলত কোরআনুল করিম অস্বীকার করে গাফের হয়ে যায় সে মূর্তি পুজক হয়ে যায় সে ইসলামের দায়রা থেকে বের হয়ে চলে যায় একদম বের হয়ে চলে যায় বোঝা গেছে আলোচনা হলো আমাদের এই অধিবেশন গুলো দেখছেন না সংসদের নিজেরা নিজের পরামর্শ করে আইন পাশ করছে কোনোদিন খুলে দেখে না যে আল্লাহ তারা এই বিষয় কি বলেছেন কোনদিন খুলে দেখে না যে এই বিষয়টা কি আছে করে আইন তৈরি করবে মানুষকে মানুষ সৃষ্টি করতে পেরেছে এই মোবাইলটাকে যে কোম্পানি সৃষ্টি করেছে সে জানে যে এই মোবাইলটা কতদিন পর্যন্ত টিকে থাকবে সে জানে কোন দিক দিয়ে চার্জ দিতে হবে এইটা চার্জার এর সিস্টেম হচ্ছে এই সাইডে আমি যদি সারা জীবন এটা পাচার মধ্যে কোথায় চার্জ হবে ও জানে যে এটা কিভাবে কিভাবে চলবে এখানে জিরো আছে এই জিরোর মধ্যে এক বার টিপ দিলে উঠবে মানিক তো আমি আমি বার করি এখন অসুবিধা কি বারবার জিরো বলবো বেটা ওয়ান হওয়া ওয়ান হওয়া ওয়ান ও পরে একটা ওয়ান হতে পারে মানুষ মানুষের জন্য আইন তৈরি করবে এটা হতে পারে না মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যে মানুষের জন্য মানুষের আইন এটা কোনদিন পরামর্শের মাধ্যমে এই উম্মি পূজক হয়ে যাবে মসজিদে বসে বসে প্রতিদিন পরে পরামর্শ করে আমার মনে হয় বিষয়টা এই আমার মনে হয় এই আর একটা পরামর্শ করে আরেক দিনের প্রচার করছে আল্লাহ এবং তার রাসুলের পরামর্শকে ছেড়ে দিয়ে নিজেদের পরামর্শের মাধ্যমে এরা মূর্তি পূজা করে বেড়াবে এই উম্মাদ এই উম্মাদ জাদুর মাধ্যমে হয়ে যাবে এই অমুসলিমদের ইহুদি খ্রিস্টান গণক এদের কাছে যাওয়ার মাধ্যমে আল্রাফ কাহেনদের কাছে যাওয়ার মাধ্যমে এই উম্মত মূর্তি পূজক হয়ে যাবে মনে থাকবে চারটা খুব ভালো করে যেন মনে থাকে খুব ভালো করে এই আল্লাফ এরা পাগড়ি হতে পারে কাঠটি ধারিয়ে হতে পারে অফিস হতে পারে এরা খানি হতে পারে এরা রাস্তার সকল প্রকার অন্যায় কাজ থেকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমান হেফাজত করা তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান অর্জন করে ইমানটাকে হেফাজত রাখার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আইলমে দান করেন করেন আল্লাহ আমাদের পরিবার ব্যবস্থাপনা করেন আল্লাহ আমাদেরকে ইমানের উপর বেঁচে থাকা তান করেন আল্লাহ আমাদের মৃত্যু বরণ করা